কষ্টের পরিমাণ যত বেশি হবে তার সাথে সাথে আল্লাহ তাহার পক্ষ হতে অনুগ্রহের পরিমাণও অনেক বেশি হবে আল ইসরাওয়াল মেয়েরাজ ছিল আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের প্রতি একটি অনুগ্রহ আল ইসরাওয়াল মেয়েরাজ ছিল একটি বিস্ময় ভ্রমণ এই ভ্রমণের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহু আলিহ্লামকে আল্লাহ তালা তার শক্তি আর ক্ষমতা আর কিছু নিদর্শন দেখিয়েছেন যেন আল্লাহ রসুল সাল্লাহু আলি আস্লাম ইমানি শক্তিতে আরও বেশি বলিয়ান হতে পারেন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 কৌলহি আস অথহু বিহলি ফিহ মরিব উল অলকিহ মূস ফ হিদ হি قال خذها ولا تخف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 আল্লা মিরাজ ছিল রসুলের জন্য স্বস্তি সান্তনা এবং প্রস্তুতি আল্লাহ সুরা ইসরা এবং কথা উল্লেখ করেছেন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 সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিলেন সময়ে আল্লাহ রসুল দেখেছেন আল্লাহর বড় নিদর্শনগুলোকে নিজ চোখে দেখেছেন আসমান ও জমিনের রাজ্যকে এসবকে ছাড়িয়ে আল্লাহ রসুল সাল্লা এই ভ্রমণ বিশেষ গুরুত্ব বহন করে এই ভ্রমণের মধ্যে রয়েছে তিনি হলেন সকল নবীর উত্তর এবং তিনি হলেন তারপরে আগত সকল প্রজন্মের ইমাম এই ভ্রমণে নবীরা আল্লু সাল্লাহু আলাইসাল্লামের ইমামত্বে সালাহ আদায় করেছিলেন এই ঘটনা আর কখনো ঘটেনি যা বলে দেয়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 গেট খুলে দেওয়ার পর রসুল্লাইসাল্লাম ভিতরে প্রবেশ করলেন আমি ভেতরে প্রবেশ করে পিতা আদম আলাহিসাল্লামকে দেখতে পেলাম জিব্রিল তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন জিব্রিল বললেন ইনি আপনার পিতা আদম আলাই্লাম তাকে সালাম দিন আমি আসসালাম আলাইকুম বললাম তিনি আমাকে ওয়ালাইকুম আসসালাম বললেন এরপর আদম বললেন আমার পবিত্র পুত্রকে স্বাগতম পবিত্র রসুলকে স্বাগতম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 এরপর তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম সেখানে বোঝে দেখা হল ইউসুফ আলাইসলামের সাথে ইউসুফ আলাইসালামের সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল চতুর্থ আসমানে গিয়ে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দেখা করলেন নবী ইতরিস আলাইস্লামের সাথে নবী করিম সাল্লু আলাইস্লাম বর্ণনা করেন আমরা এরপর পঞ্চম আসমানে গেলাম সেখানে হারুন আলাহিস্লামের সাথে দেখা হল মুস আল্লাহ ইসলাম ছিলেন ষষ্ঠ আসমানে তার সাথেও আমার সাক্ষাৎ হয়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 কিন্তু মুহাম্মদ সাল্লা আলাইস্লামের উম্মতের সংখ্যা বন ইসরায়েল থেকেও বেশি এই কারণেই মুসা আলাহালাম কাঁচ ছিলেন মুসা আলি সাল্লাম ও সংখ্যা নিয়ে প্রতিযোগিতা বিদ্যমান ছিল কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে কোনোরকম ঈর্ষাবোধ বা হিংসা ছিল না তাদের মধ্যে ঋদ্ধতাপূর্ণ প্রতিযোগিতা ছিল মুসা আল্লাহ সাল্লাম ও মুহাম্মদ সাল্লাহু আলাইস্লামের পরবর্তী কথোপকথন থেকে তার স্পষ্ট হয় রসুল্লাহাম বললেন এরপর সাক্ষাৎ করলাম ইব্রাহিম আলাহাম বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বাইতুল মামুরের নাম কোরআনে উল্লেখ করা আছে আল্লাহ কোরআনে বাইতুল মামুরের শপথ নিয়েছেন কাবা ঘর যেমন আল্লাহ তাল্লা ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত প্রথম ঘর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 তারা রুকু অথবা সিজদায় আল্লাহর ইবাদত করছে এই সুবিশাল সৃষ্টির সামনে মানবজাতির সংখ্যা অতি নগণ্য ইব্রাহিম আলাহ সাল্লাম বাইতুল মামোরে হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ তিনি দুনিয়াতে কাবা নির্মাণ করেছিলেন আল্লাহ যখন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন তখন তাকে ফেরেশ ঘর বাইতুল মামরে বিশ্রাম নেয়ার সুযোগ দিয়েছেন এরপর অসল্লাম বলেছেন আমি সেখানে সিডরাতুল মুন্তাহা দেখেছি আরো কিছু দূরে গিয়ে আমি সিদ্ধাহা সিদ্রাতুল সিদ্ধাহা একটি গাছ এটি আসমানের শেষ প্রান্তে অবস্থিত এর পরেই শুরু হয়েছে জীবন, আল্লা তালা সৃষ্ট এই বিশ্বের শেষ প্রান্ত হল সিদ্রাতুল মুহা একটার পর একটা করে মোট সাত আসমান সব শেষে রয়েছে সিদ্দ্রাতুল মুহা এর পরেই শুরু হয়েছে অন্য আরেক জগৎ আখিরাতের আবাস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 এটি ছিল অনন্য সাধারণ এক সফর অতিক্রম করে সামনে যাওয়ার পর তিনি আরো ওপরে ওঠেন শেষ পর্যন্ত আল্লাহ সাথে সাক্ষাৎ করেন এটাই ছিল তার ভ্রমণের চূড়ান্ত তাকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্স সালাত আদায় করার নির্দেশ দিলেন রসুল্লাইসাল্লাম বলেন আমি ফিরে আসছিলাম পথি মধ্যে মুস আল্লাহ সাথে দেখা তিনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কি বলেছেন আমি বললাম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 মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম ও মুসাই আলাহামের ব্যক্তিত্বের মাঝে বেশ কিছু পার্থক্য আছে সংখ্যা কমানোর জন্য আল্লাহ তালার কাছে তর্ক করতে দ্বিধাবোধ করতেন না মুসাই আলাহিস হচ্ছেন সেই নবী যিনি আল্লাহ আল্লাহকে বলেছিলেন তিনি আল্লাহকে দেখতে চান অথচ আল্লাহ তালাহাই তার সাথে কথা বলেছিলেন যার সুযোগ অন্য কোন নবী পাননি তারপরও মুসা আল্লাহ সাল্লাম শুধু কথা বলে খান্ত হলেন না আল্লাহর সাথে দেখা করতে চাইলেন এর ফলে কি ঘটেছিল তা কোর আনে আছে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 ওম্মে আয়মান রসুল্লাহ সাল্লাইকে ঠিকই বিশ্বাস করেছিলেন কিন্তু তিনি আশঙ্কা করছিলেন যে অন্য লোকেরা এই কথা বিশ্বাস নাও করতে পারে আর কোরআ মুশ্রিকরা তো এই কথা নির্ঘাত করিয়ে দেবে যেখানে জেরুসালাম যেতে প্রায় এক মাস সময় লাগে সেখানে রসুলুল্লা সাল্লি সালাম এক রাতের মধ্যেই সেই জায়গায় গিয়েছিলেন শুধু তাই নয় ওই এক রাতেই সেখান থেকে মক্কায় ফিরে এসেছেন এবং এরই মধ্যে সাত আসমান ঘুরে দেখেছেন তাই উম্মে আয়মান তাকে এই ঘটনা সবাইকে বলতে মানা করছিলেন কিন্তু রসুল্লা সাল্লা বললেন না আমি এই ঘটনা সবাইকে জানাব লোকেরা যায় বলুক না কেন আমি এই সত্য ঘটনা প্রচার করতে পিছবা হব না এটা আমার উপর অর্পিত দায়িত্বের একটি অংশ আমার দায়িত্ব হচ্ছে সবাইকে জানিয়ে দেয়া এই বিশাল ঘটনা তাৎপর্য ও এই ঘটনা নিয়ে লোকেদের প্রতিক্রিয়া সামনে নেয়া কতটা কঠিন হবে সে সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহ আলাহামের ধারণা ছিল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 এটা ছিল তার জন্য মুহাম্মদকে পাগল প্রমাণ করার জন্য সুবর্ণ সুযোগ সে সবাইকে ডাকতে লাগলো হে কোরআ লোকেরা এদিকে এসো শুনে যাও সবাই উপস্থিত হলে সে বলল হে মুহাম্মদ তুমি কিছুক্ষণ আগে আমাকে যা বলেছ তা তোমার লোকদেরকে শোনাও দেখি রসুল্লাহ সাল্লাই কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বা অস্বস্তি ছাড়াই তাদেরকে বললেন আমি গত রাতে জেরুসালেম গিয়ে ফিরে এসেছি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 তার স্বীকার করতে বাধ্য হল যে তিনি একেবারে নিখুঁত বর্ণনা দিয়েছেন তবে আরেকটি ইবেন অন্য একটি উল্লেখ আছে সেখানে বলা হয়েছে যখন রসুলেন তখন তিনি কুরাইস্তের একটি কাফেলা দেখতে পান সেই কাফেলাটি তাদের একটি উঠ হারিয়ে ফেলেছিল রসুল্লাহ সাল্লাহম ভ্রমণকালে উপরে ছিলেন তাই তিনি তাদের হারানো উঠটি দেখতে পেয়ে তাদেরকে বলেছিলেন তোমাদের হারানো উডটি এই জায়গাতে আছে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 কোনো বর্ণায় এসেছে দুধ মধু এবং মদ কোন বর্ণায় এসেছে শুধু দুধ এবং মদের পাত্রের কথা তবে এই ঘটনাটি কখন ঘটেছে সেটা নিয়েও একাধিক বর্ণনা আছে কেউ বলেছেন এটা পায়তন মিসে কেউ বলেছেন ঊর্ধ্বাকাশে আল্লাহ ভালো জানেন তবে প্রতিটি বর্ণায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বেছে নিলেন দুধের পাত্র এর একটি প্রতীক অর্থ আছে দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক হৃদায়তের প্রতীক অন্যদিকে মদ হচ্ছে পথভ্রষ্টতার প্রতীক আল্লাহ রসুল সাল্লা যখন দুধের পাত্র বেছে তখন জিব্রিল বললেন আপনি হিদায়ত লাভ করলেন এবং আপনার উন্মত হিদায়ত লাভ করল দ্বিতীয় ঘটনা নবীদের সাথে কথোপকথন রসুল্লাহ সাল্লাহাম যখন অন্য নবীদের সাক্ষাৎ পেলেন তাদের সাথে কি বিষয়ে কথা বলেছিলেন তাদের আলোচনার একটি টপিক ছিল শেষ জামানা বা বিচার দিবস ইব্রাহিম আলাহিসাল্লাম এবং মুসাআলা এই ব্যাপারে তেমন কিছু জানতেন না কিন্তু এই ব্যাপারে ইসা জ্ঞান ছিল আমরা জানি শেষ জমানায় ইসা আলাহিস আবার ফিরে আসবেন এবং হত্যা করবেন, এরপর আগমন ঘটবে ইয়াজুজ এবং মাহুজের তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে এরপর ইসা আল্লাহিসাল্লাম আল্লাহর কাছে তোয়া করবেন এবং এরপর ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে তখন পুরো পৃথিবী জুড়ে তাদের লাশ ছড়িয়ে থাকবে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 সিদ্দারাতুল মুহা বুখারীর একটি হাদিসে এসেছে নবীজি যখন সপ্তম আসমানে ইব্রাহিম করলেন তখন সিদ্া দেখেছেন আবার মুসলিমের হাদিসে এসেছে আসমানে তিনি দেখেছেন। মতে এই গাছটি এতই বড় যে এর গুড়ি বা কাণ্ড হচ্ছে ষষ্ঠ আসমানে আর শাখা প্রশাখাগুলো বিস্তৃত সপ্তম আসমানে সুহান এই সিদ্দ্রুল মুন্তাহায় রসুল্লাহ সাল্লু আল্লাহাম জিব্রিলকে তার সত্যিকার আকৃতি দেখেছিলেন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 ইলা তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞার অধিকারী অতপর সে স্থির হয়েছিল তখন সে ঊর্ধ্ব দিকন্তে তারপর সে নিকটবর্তী হল অতপর আরও কাছে এলো তখন সে নৈকট্য ছিল দু ধনুকের পরিমাণ অথবা তারও কম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 এছাড়াও মুসলিমে একটি হাদিস আছে যেখানে আবুজরীজিকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার রবকে দেখেছিলেন নবীজি সাল্লাম উত্তর দেন তিনি তো নূর আমি তাকে কিভাবে দেখব অর্থাৎ নবীজি আল্লাহকে দেখেননি তিনি তা নূর দেখেছেন যখন বলা হয় মেয়েরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাহু আলহাম আল্লাহকে দেখেছেন তখন বোঝানো হয় তিনি আল্লাহকে অন্তর দিয়ে দেখেছেন চোখ দিয়ে নয় আল্লাহ এই দুনিয়াতে দেখা সম্ভব নয় যা আমরা দেখেছি তবে দেখতে পাবে চার ঘটনাকে এমন একটি জায়গা নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কলমের লেখন শব্দ শুনতে এটা কোন কলম এটা হচ্ছে আল্লাহ তালার প্রথম সৃষ্টি যা আমরা আল্লাহ রসুল্লাহু একটি হাদিস থেকে জানি কেয়ামত পর্যন্ত যা কিছু হবে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 এতটাই গভীর আর তীব্র ছিল যে আল্লাহ আল্লাহকে সুবাসিত করেছেন তার সম্মানে নিশ্চয়ই আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার বিনিময়ের কোন তুলনা নেই ৬ ঘটনা আমরা জানি কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে অবতীর্ণ হতেন জিব্রিল কিন্তু কোরআনের দুটি আয়াত আছে যেই দুটি আয়াত সরাসরি আল্লাতালা নবীজিকে দিয়েছেন এই দুটো হল সুরাব আকার শেষ দুটি আয়াত অর্থাৎ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 এই আয়াত পড়লে তাহাজ আদায়ের সব পাওয়া যায় আমরা একটু আগেই উল্লেখ করেছি মেয়েরা নিয়ে অনেক জাল বর্ণনা প্রচলিত আছে তার মধ্যে একটি বহুল ঘটনা হচ্ছে যখন সাথে দেখা করতে যান তখন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কি এনেছো এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া উত্তর দিলেন আত্মাহাতুল্লাহি ওসালু এই দোয়াটি অর্থাৎ তাসাহুদ যেটা আমরা নামাজে পড়ে থাকি কিন্তু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 অভিজ্ঞতারও প্রয়োজন আছে রসুল্লাহামকে বলেছিলেন মানুষের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে আপনি নতুন কিন্তু আমি আমার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি বনি মতো এক এর সাথে তাই বলছি আপনার উম্মত এত সালাত আদায় করতে পারবে না আপনি গিয়ে তা কমিয়ে আনুন মুসা তার অভিজ্ঞতা ঝুলি থেকেই রসুল্লাহসাল্লাইকে এমন উপদেশ দিয়েছিলেন মুসার নিজ জীবন থেকেই বিষয়টি আরো স্পষ্টভাবে বোঝা যায়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 তিনি জানতেন রসুল্লার অনুসারী সংখ্যা তার অনুসারী থেকে অনেক বেশি হবে কিন্তু তারপরও তিনি রসুল্লাহকে তার উমাতের সুবিধার জন্য উপদেশ দিয়েছিলেন রসুল্লাহার প্রতিও তার সহানুভূতিমূলক মনোভাব ছিল আল্লাহ তালার সকল নবী একে অপরকে ভালোবাসেন তাদের মধ্যকার প্রতিযোগিতা ছিল একে অপরকে ভালোবাসার প্রতিযোগিতা শেষ বিচারের দিনে বিভিন্ন নবী রসুলদের অনুসারী সংখ্যা হবে বিভিন্ন রকম কারো সাথে জন অনুসারী থাকবে আবার কারো সাথে জন বা একজন আবার কোন নবী উপস্থিত হবেন একেবারে যিনি সারা জীবন ধরে মানুষকে দিনের পথে আহ্বান করেছেন কিন্তু কেউই তাদের এই আহ্বানে এরপর রসুল্লা সাল্লাহ আলাইস্লাম কেয়া মতে দিন এক বিশাল জনসমুদ্র দেখে ভাববেন এটা তার উন্ম্মত কিন্তু সেটি হবে মৌসার উম্মত রসুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লামের উন্ম্মতের সংখ্যা হবে আরো বেশি তিন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 ইকালীন অনা মালী মি বীন মিল দুদমি মনহমলমী মনহমলন মানুমি দুহীম ইলমী তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো তারা সালাত নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম আত আটান্ন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 কার বর্ণনা বিশ্বাসযোগ্য তা বের করার জন্য হাজার হাজার ব্যক্তিদের জীবন নিয়ে পড়াশোনা করা হয় আট নম্বর শিক্ষা আবু অকর আনহুর মর্যাদা আবু অকর দ্বিতীয় উক্তির অংশ তা হলে তার সত্য রসুল সাল্লাস্লামের প্রতি আবু অকরের বিশ্বাস এমনই দৃঢ় ছিল যে রসুল যাই বলতেন তিনি তাই বিশ্বাস করতেন এবং এই কারণেই তাকে বলা হতো সিদ্দিক নয় নম্বর শিক্ষা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 আল্লাহ তালা ইব্রাহিম আলাহালামের কাছে ওয়াদা করেছিলেন যে জেরুসালামের অভিভাবকত্ব ইব্রাহিমের উত্তরসূরিদের কাছে ফিরিয়ে দেয়া হবে। এই ওয়াদা মাধ্যমে বন ইসরাকেও জেরুসালামের কর্তৃত্ব দেওয়ার ওয়াদা করা হয়েছিল তবে তিনি সেটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি তার উত্তরসুরী ইউসবিন নুনের জীবদ্দশায় জেরুসালামের কর্তৃত্ব মুমিনদের হাতে দেয়া হয় বন ইসরায়েল যতদিন পর্যন্ত সত্যের পথের অনুসারী ছিল ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে এই পবিত্র ভূমিতে অবস্থান করতে দিয়েছিলেন কিন্তু যখন তারা আল্লাহ থেকে বিচ্যুত হয়ে পড়ল নবীদের যুদ্ধ শুরু করে দিল তাদেরকে খুন করতে লাগল এমনকি এইসাআলামকে হত্যা করার চেষ্টা চালালো তখনই আল্লাহ তালা তাদের কাছ থেকে জেরুসালেম কেড়ে নিলেন এবং এই পবিত্র ভূমির দায়িত্ব ইসমাইল আলাহ সাল্লামের উত্তস্বরীদের উপর অর্পণ করলেন আর এই কারণেই জেরুসালেম এখন মুহাম্মদ সাল্লু আলহ্লাম ও তার উম্মদের ভূমি যুগ যুগ ধরে নবী রসুলগঞ্ন যে বাণী প্রচার করেছেন সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাম সেই একই বাণীর বাহক এখন তিনি আদম আলাহ সমস্ত সন্তানের নেতা যে কারণে বল ইসরায়েলকে জেরুসালেমের কর্তৃত্ব দেওয়া হয়েছিল সেই একই কারণে উম্মতে মোহাম্মাদীকে জেরুসালেমের কর্তৃত্ব দেওয়া হয়েছে কারণটি ছিল তাও মুসাল্লাহ ইসলাম যেমন তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে পারেননি কিন্তু তারই অনুসারেই ইউসফিন নুন আলাহ সাল্লামের সময়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 এজন্য অমর আব্দুল খাত্তা ব্রাদ আহু জেরুসালামে চাবি নেয়ার জন্য মদিনা থেকে জেরুসালাম এসেছিলেন পরবর্তীকালে এক সালে ক্রুসেডাররা জেরুসালেম ছিনিয়ে নেয় এবং সালাউদ্দিন আলী আইউ বি অষ্টআশি বছর পর জেরুসালামকে আবার মুক্ত করেন এরপর থেকে উনিশশো সাল পর্যন্ত জেরুসালেম মুসলিমদের কর্তৃত্বে থাকে ১৯১৭ সালে ব্রিটিশরা জেরুসালাম দখল করে এরপর আস্তে আস্তে সেখানে ইহুদীদের মাইগ্রেশন শুরু হয়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 পর্তুগিজরা পরবর্তীতে মক্কা মদিনা দখলের চেষ্টা করেছিল কিন্তু উসমানীয় খিলাফা এবং মিশরের মামলকদের কারণে সেটা সম্ভব হয়নি ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে জেরুসালেম দখল করার পর ডেভিড বেন কোরিয়ন বলেছিল আমরা জেরুসালেম দখল করেছি আমরা এখন ইয়াসেবের পথে আছি অর্থাৎ তাদের চোখ মদিনার দিকে গোলজা মায়ার নামের আরেক ইসরায়েলি নেতা বলেছিল আমি মদিনা আর হিজাস থেকে আমার পূর্বপুরুষদের গন্ধ পাই ওগুলো আমাদের জায়গা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 পরে ছয়টি আয়াতে আল্লাহ ইহুদিদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন ও কি কে كَانَ বদন শকুরা ও কব না ইবী ঈশ ই তুফি দু ফিল অর্দ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًا كَبِيرًا فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ 17. بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُنِي بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا خِلَالَ الدِّيَارِ وَكَانَ وَعْدًا مَفْعُولًا ল করিম দিউনি নজাল অসিয় ইন আহসি ফুসি কুম ও ইন وَإِنْ তুম ফল ফল উ যু হুম ওয় দু মসজিদ কম দলু অলি অল মসজিদ কম مَا অল মরুত আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্ম বিধায়ক না বানাও সে তাদের বংশধর যাদেরকে আমি নুহায়ের সাথে আরোহণ করিয়েছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা আর আমি বনি ইসরায়েলকে কিতাবের সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাঁসাদ করবে এবং অধ্য দেখাবে মারাত্মকভাবে অতপর যখন এই দুইয়ের প্রথম ওয়াদা আসলো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 অন্যান্য সম্পর্কেইনডুক পেজ ডবু ডেসবুক ডট কম রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015